من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا مريرا أما بعد فإن أشتق الحديث كتاب الله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 تتنسل عليهم الملائكة أن لا تخوفوا ولا تحسنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم عن سفيان رب الله التقفير رضي الله تعالى عنه قال قلت يا رسول الله دلني في الإسلام قولا لأسأل لا غيرك بعدك قال শুক্র গুজার হচ্ছে যে মোহানরা পুলিশ ইতোল জেনারেল মেহরমানি করে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজিস হওয়ার তৌফিক দিয়েছেন আপনারা জানেন আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করেছিলাম সেটি ছিল মূলত খেলাফুলা আলেমদের মধ্যে মতবিরোধ নিয়ে আমরা কথা বলছিলাম মতবিরোধের উসুল মূল নীতিগুলো নিয়ে কথা বলছিলাম আজকের আলোচনা আমরা এই উসুলগুলো নিয়ে কথা বলবো না একটি অন্য একটি বিষয় নিয়ে কোরআন কেরিমের সুরাহ আমিম সিজায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াতের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব এবং आयात समाना अत्यंत गुरुतपूर्ण एक विषय निर्देशना आकर्षण कर धारा आलोचना से आलोचना कर हमिमसिजदाला सुरेलत सुरेलत हामिमा उल्लेख পুরাণে কেনার নামকরণ্লাভাবে রসমুল্লাহ কখনো বক্তব্য সাব্যস্ত হয়েছে আবার কোন সুরার ব্যাপারে সাহাবিগর যে বক্তব্য দিয়েছে তারই আলোকে মূলত নামকরণ করা হয়েছে কোরআন এর নামকরণ যখন নামকরণের জন্য এটা বিষয়বস্তুর দিকে খুব যেই সুরার ব্যাপারে সরাসরি রসুল্লাহ ইসলাম বিষয়বস্তুর দিকে লক্ষ্য করে নামকরণ করেছেন সেগুলো ছাড়া আর বাকি সুরাগুলো মূলত বিষয়বস্তু লক্ষ্য করা হয়নি সেটিও কয়েকটি সুরা অল্প কয়েকটি সুরা বাকি সুরাগুলোর মূলত মূল একটি শব্দকে সামনে রেখে নামকরণ করা হয়েছে যাতে করে শুধু পরিচয় দেওয়া যায় কারণ আল্লাহ সুবাহ তার কিতাবের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এটাকে এটা কিন্তু চ্যাপ্টার না অনেকে সুরাকে মনে করেন একটি আয়াতের সাথে আয়াতের সামঞ্জস্যতা থাকলেও কিন্তু বিষয়বস্তু এক না কখনো কোনো বিষয়বস্তু এক হবে না যেহেতু আল্লাহ সুবাহ এই কিতাব কে এমন ভাবে বিন্যাস করেছেন যে এর প্রত্যেকটি বিষয়বস্তু कारामाश करीम सूनिदिष्ट मान विषयभित सूरा अथ विषय लक्ष्य कर मानस नामकरण करामकरण कर অর্থ করার পরে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা যেগুলো দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের জন্য প্রয়োজন সেগুলো কথা বলবেন নিশ্চয়ই যারা এই ঘোষণা দেয় আল্লাহ আমাদের আপনি প্রথমেই খুব ভালো করে জিনিসগুলো কিন্তু বুঝবেন পরে আমরা আবার প্রত্যেকটি ব্যাখ্যা যখন করবো প্রত্যেকটি কথার দিকে আমরা কিন্তু আসবো এরপর মানে এই যে ঘোষণা দিয়েছে এই ঘোষণার উপর অবিচল থাকে রব্বুনা আল্লাহ আমাদের রব এই কথার উপর অবিচল থাকে অনেক কথা নয় এরপর আল্লাহ সুবান তারা বলছেন তাদান ছারু আলাইহিমুল মালায়েকা তাদের প্রতি ফেরেশতাকুল অবতীর্ণ হয়ে থাকে এখন শুধুমাত্র এই ঘোষণা দেই আল্লাহ আমাদের রব এর অবিচল থাকে তাদের বিশাল মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন তাতখরিমভাবে বলন বলেছেন তাদান ছারু আলাইহিমুল মালায়েকা তাদান বল আল্লাহর ফেরেশতাগণ অবতীর্ণ হয়ে থাকে নিরাপদ করে দিচ্ছে একটি হচ্ছে আল্লাহ তোমরা ভয় করো না বক্তব্য কথা বলছে আল্লাহ তোমরা ভয় করো না লে হজানু আর তোমরা দুশচিন্তা করনা ও আবিশিল জান্নাতিল্নে কুন তুু আজুর আর তোমরা সুসম্বাদ গ্রহণ কর সে জান্নাতে যা প্রতিশ্ুধি তোমাদের দেয়া হচছিল জান্নাতে সুসম্পাদ আদেরকে দিচ্ছ। আয়াতগুলো শুধু শুনুন এরপরে আমরা অর্থ যখন আরো বিশ্লেষণ করবো তখন হয়তো ক্লিয়ার হবে অনেক কথা এরপর আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহাচ্ছেন এটাও হতে পারে অথবা আমরা বলতে এখানে ফেরিস্তাদের বক্তব্য এটাও হতে পারে ফেরেস্তারা বলছেন ফেরস্তারা অথবা আল্লাহ সুবাহ আমরা اولیاکم توادر বন্ধু ফি দুনিয়া দুনিয়ার জীবনে ফিল হায়াতিন দুনিয়া দুনিয়ার পার্থিব জীবনে ওয়া ফিল এবং আখিরাতে পার্থিব জীবনে এবং আখিরাতে তোমাদের সাথী বা বন্ধু এরপর ওয়ালাকুম সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমাদের মন চায় মা তাশতাহী যা তোমাদের মন তা তোমাদের জন্য সেখানে রয়েছে ولكم فيها من تدعون وشخانه تمہادر جنو رویچه যা তোমরা দাবি করবে যা তোমরা দাবি করবে نزل من غفور الرحيم এটি ক্ষমাশীল করুণাময় পক্ষ থেকে সদর আপায়ন তোমাদের জন্য করুণাময় পক্ষ থেকে সদর আপায়ন শুধু আয়াতুল কাইমার তিনটি আয়াত এই তিনটি অর্থ করলাম दीर्घ प्रेक्षा देखे नहीं प्रेक्षापट मूलत अवती मुसलिमेशन्द मुसलमान इन्ह कर निर्तन मुखोमुखी हम इमाम प्रकाशे दावत शुरू हो गई প্রকাশিত আমাদের শুরুতেই ইসলামের সবচেয়ে বড় ইন্তসার সবচেয়ে বড় বিজয়ের বিষয়টি হচ্ছে এই যে যেবৃন্দ বড় বড় দুজন ইসলাম গ্রহণ করেছে একজন হচ্ছে আবু জাহিন একজন হচ্ছে হামজা ইমিন আব্দুল মুক্তালেফ ইসলাম সাল্লাসিমের চাষা আর একজন হচ্ছে ওমরুল খতাব এই দুজন ইসলাম গ্রহণ করেছে এখন মক্কার মুসিকদের বিভিন্নভাবে যারা নতুন ইসলাম গ্রহণ করেছে ইসলামে দীক্ষিত হয়েছে তাদেরকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের জন্য মুসলমানরা এই ষড়যন্ত্রের মধ্যে যারা নতুন ইসলাম গ্রহণ করেছে ইসলামে প্রবেশ করেছে ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করতে পেরেছে নতুন সত্য তাদের কাছে উদ্ভাসিত হয়েছে তারা আদৌ এখানে টিকবে টিকবে না অবিচল থাকতে পারবে কি পারবে না তাদের অবস্থা কি হবে এমন একটি কঠিন প্রেক্ষাপটে মূলত আল্লাহ সোবাহা এই আয়াতগুলো অবতীর্ণ করেছেন দীর্ঘ বর্ণনা রয়েছে সেদিকে আমরা যাব না কারণ তাহলে আমরা আজকের আলোচনার মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে পারব না এজন্য মানে আয়াতে কেরিমার প্রেক্ষাপট এবং বিষয়বস্তু বা এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো না সরাসরি আমি আল্লাহ হাব্বুল আরামীন যে বক্তব্যগুলো দিয়েছেন এই আয়াতের মধ্যে সে বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করুন যে কথাটি আমি দৃষ্টি আকর্ষণ করবো সেটি হচ্ছে এই আল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ রান্নাকে ইমানদার ব্যক্তিদেরকে খুব অনেকগুলো নির্দেশ দেন না নির্দেশ কম এবং এই নির্দেশটুকু মূলত এত সংক্ষিপ্ত নির্দেশ যে এতে একজন ব্যক্তি না বা উপলব্ধি করতে পারবে না কি যদি আপনি তাদেরকে প্রশ্ন করে জানতে চান তাদের কাছে যে আসমান সমূহ এবং জমিন কে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে এটা কি এই কারণে মানে এবং ছিল কি না সুতরাং এতটুকু যথেষ্ট নয় প্রথম আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ রব্বুর আলমিন বলছেন নিশ্চয়ই যারা এই কথা বলে আল্লাহ আমাদের রব এই ঘোষণা আল্লাহ আমাদের রব এখানে প্রথমেই আল্লাহ সুবাহানের স্বীকৃতির কথা উল্লেখ করেছেন রুবের স্বীকৃতির কথা উল্লেখ করা এই জন্য যে রুবীজের বিষয়ে মূলত ওই মক্কার জাহির সমাজের লোকদের মধ্যে দিবত ছিল না তাই আল্লাহবুল আলীন প্রথমেই এই রুবের বিষয়টি উল্লেখ করেছেন যে আল্লাহ সোভান তারা রুববিহতের মৌলিক বিষয়গুলো যারা স্বীকার করে নিতে পারবে উলুবিহের বিষয়গুলো তাদের জন্য অপরিহার্য তারা বুঝবেই কিন্তু রুবুহতের বিষয়টি দিয়েই শুরু করলেন আল্লাহবুল আলমী যেহেতু এ বিষয়ে জাহির সমাজের মানুষের কাছে মূলত দ্বিমত ছিল না রুববিহতের মৌলিক বিষয় হচ্ছে বা রুবীহ কাকে বলা হয় থাকে আমরা যে রুবুবিয়তের ঘোষণা দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব এই রুবুবিয়তের মূল বিষয় হচ্ছে মূলত তিনটি এক নম্বর বিষয় হচ্ছে আল খালক সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন কে বান্দা المتصرف لكل شيء এই যে মাকলু কাত রয়েছে বিশাল এই বিশাল মখ্লুকাতের সষ্টা হচ্ছেন আল্লাহ সুবাহ এটা মেনে নিতে হবে যদি আল্লাহ হব্বুল আলমিনের মাকলুকাতের সৃষ্টির কথা মেনে নেওয়া হয় খালেখের জন্য অবশ্যই রয়েছে সেই কথা স্বীকার করে নিবে যে আমার উপর কর্তৃত্ব সৃষ্টির এই বিষয়টি আল্লাহ সুবাহ আলা নিজেও সৃষ্টি করেছেন আবার আল্লাহ হাবুল আলমিন সৃষ্টির জন্য মূলত বান্দাকে হুমকি দিয়েছেন সুযোগ দিয়েছেন বান্দাকে আল্লাহ রবুল আলমীর সৃষ্টির সাথে সুযোগ দিয়েছেন কিন্তু আল্লাহ আর বান্দা সৃষ্টির আছে আল্লাহ রেমিং থেকে কোন জিনিসকে অস্তিত্বে আনার নাম হচ্ছে সৃষ্টি এটা আল্লাহ সুবান আল্লাহ রবুল আলমিন যখন কোন কিছু সৃষ্টি করার জন্য ইচ্ছা পোষণ করেন ইচ্ছা করেন তখন আল্লাহ হচ্ছে সিস্টেম হচ্ছে রোল হচ্ছে এটি যে আল্লাহ নির্দেশ দেন আর হয়ে যায় এজন্য কোনো বস্তু টুস্তুর প্রয়োজন নেই এটা আপনার মাথায় আর আমার মাথায় ধরুক বা না ধরুক আপনি কি ব্যাপার কিভাবে আপনি বলছেন হয়ে যাওয়ার জন্য বললেই হয়ে যায় এটি কোন ধরনের কথা বলছেন এটি আমার আর আপনার মাথা ধরবে না কারণ খালেদ সুবাহ এত বিশাল ক্ষমতা আছে তার জন্য সৃষ্টির উপাদানের প্রয়োজন নেই তিনি সত্যিকারে আর আপনার এই সৃষ্টি হচ্ছে ইজাদু খালেকের বার্থক্য কোন বস্তু থেকে বস্তুতে রূপান্তরিত করা এটা হলো সৃষ্টি এটাকে আরেকটি মানে শব্দ দিয়ে মানে পরিচয় করা হয় সে হচ্ছে জিনিসকে তৈরি করা বা রূপান্তরিত করা মানুষগুলো তো একাত্তি করে কিন্তু মানুষের এই কাজকে আল্লাহ আব্বুল আলমিন মর্যাদা দিয়েছেন ফলে সামান্যতম কোন শেয়ার করার অধিকার রাখে না এটিগুলো খালকের ব্যাপারে আল্লাহ হব আলমিন এর প্রথম পয়েন্ট হচ্ছে যে আমরা আল্লাহ হাব্বুল যে তিনি যে স্রষ্টা প্রত্যেকটি সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন সেটাকে আমাদেরকে কি করতে হবে ঘোষণা দিতে হবে মেনে নিতে হবে গোটা সৃষ্টি জগতের মালিক হচ্ছেন আল্লাহ সুবাহ এটা যদি কোন ব্যক্তি মেনে নেন তাহলে তিনি রুব মেনে নিলেন যদি মনে করেন যে না আমার এই বস্তুর মালিক হচ্ছে আমি তাহলে আপনি ভুল করবেন তার তারপরেও আল্লাহুল তার এই বিশাল মালিকানাকে আল্লাহ সুবাহ কিছু অংশ কি করেছে শেয়ার করেছে। কিছু জিনিস বান্দাকে শেয়ার করেছে বান্দাকে যে এই মালিকানাটা হচ্ছে এটাকে বলা হয় তাকে আলমি পরিভাষায় মূলকুল মানসা আহ বান্দাকে উপকৃত হওয়ার জন্য সুযোগ দিয়েছেন বুঝলেন উপকৃত হওয়ার মালিকানা মানে সুযোগ দিয়েছেন কিন্তু মূলকুল রাখা বস্তুর মানে পরিপূর্ণ মালিকানা যেটি ওই বস্তুর মূল বস্তুর মালিক একমাত্র আল্লাহ রস এই মধ্যে মূলত যত কিছু সংগঠিত হচ্ছে যা কিছু ঘটছে আর ঘুরছে সবকিছু বললেন আমাদের ইচ্ছায় আমাদের স্বাধীন চিন্তাধারার মাধ্যমে হচ্ছে না এগুলো মূলত হচ্ছে এটা শুধুমাত্র এটা মেনে নিতে হবে কারণ এই মেনে নাম হচ্ছে মূলত রুববীতের স্বীকৃতি দেয়া এবার আসেন এই তিনটি পয়েন্টে যখন আপনি আসবেন তখন আপনি দেখতে পাবেন যে এই তিনটি পয়েন্টের মধ্যেই মূলত আল্লাহ আল্লাহ আল্লাহ নিহিত যদি আল্লাহ আবুল আলমিনের মালিকারা স্বীকার করেন তাহলে আল্লাহ আবুল আলমিনের ইবাদতকে স্বীকার করতে হবে ঠিক না বাইরে যাওয়ার কোন সুযোগ নেই কারণ আল্লাহ নির্দেশকে মেনে নিয়ে আপনাকে স্বীকার করতে হবে আপনি আল্লাহ তাসা রূপকে স্বীকার করলেন না পুরো এই সৃষ্টি জগতের মধ্যে একমাত্র কর্তৃত্বের অধিকারী হচ্ছেন কে আল্লাহ সুবাহের কবলে গিয়ে সিদ্ধা দেওয়ার কোন সুযোগ আছে না। কারণ সিদ্ধা দিচ্ছেন কেন আপনি এই জন্য দিচ্ছেন যে তিনি কিছু করতে পারবেন কিন্তু আমরা প্রথমে বললাম যে রুববিহতর এই বিষয়টি ঘোষণাটি মূলত তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টকে কে করে এক নম্বর প্রথম পয়েন্ট হচ্ছে সকল কিছুর মূলত সার্বভৌম ক্ষমতা সৃষ্টি বা ক্ষমতা একমাত্র আল্লাহ রবুল আলমিনের জন্য আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া দুনিয়ার কোনো লোক কোনো কিছুকে সৃষ্টি করতে পারেও না কোন সৃষ্টির অধিকারও রাখে না সৃষ্টি করার ক্ষমতাও নেই অধিকার রাখে না মানুষ সৃষ্টির ব্যাপারে যে কথাটি আমি বলেছি সেটি শুধুমাত্র আল্লাহ রাবুল আলমিন মানুষদেরকে এতটুকু ক্ষমতা দিয়েছে ফলে আহ জামাতের আকিদা হচ্ছে মানুষের যত আফ আল আছে মানুষের যে কাজগুলো আছে এগুলো কার সৃষ্টি আল্লা রবুল আলমীর সুতরাং এটি মূলত আহলে শুরু জামাতের আকিদা এবং এই সৃষ্টির মধ্যে অন্য কোন মানুষের কোনো কর্তৃত্ব নেই এখন আপনি আমি বলবো যে তাহলে আল্লাহ করতে আল্লাহ সুবান এটিগুলো সৃষ্টিগত বিধান আল্লাহ রস্তুকে সৃষ্টিগত যে নির্দেশ দিয়েছেন যে ওয়ার্ড এর মাধ্যমে আল্লাহ সুবাহতা দিয়েছেন সেই সৃষ্টিগত বিধান কিন্তু এই সৃষ্টির মধ্যে বান্দার একটা অংশ রয়ে গিয়েছে সেটা হচ্ছে বান্দা এখানে এসে সেটাকে শুধু করেছে মূলত এই কারণে প্রত্যেকটি বান্দা আল্লাহ রাবুল আলীনের কাছে তার প্রত্যেকটি আমলের জন্য আমতের দিন জি করতে হবে এটি প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা বললাম ইসলাম কলকি ফার্মালিকানা ও সর্বভূমত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর আল্লাহ তাআলা মূলতো মানুষের জন্য স্বীকৃত মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে শুধু মাত্র বানfaat ভোগাধিকার যেটাকে বলা হয় এর মধ্যে সীমাবদ্ধত এর বাহিরে নয় আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনি কারীম এর সূরা আলাইদান 199 নম্বর আয়াতের মধ্যে ইরشاد করেন এই জমিন এই জমিনের মালিকানা মূলতো এখন আমরা অনেকেই মনে করি জমিনের মালিকানা কাগজপত্র নিয়ে দোড়ি করতেছি এই শুধুমাত্র নিয়ে দোড়দুরি করতেছেন তাও পুরা মালিকানা নয় কারণ এই পুরা জমিনটা আপনি দখল করতে পারবেন না আপনার সেই অধিকারণে দখল করতে পারবেন না উপরের অংশ দখল করে নিচের অংশ দখল করতে পারবেন না মানে পুরোটা আপনার দখল করা সম্ভবই না কিন্তু আল্লাহ রবুল আলমিনের মালিকানা হচ্ছে গোটা পৃথিবী তাই আল্লাহ সবকিছুর আল্লাহ রব আলমিন মানুষের সাথে শেয়ার করেছেন একটা দিক থেকে মালিকানার দুটি দিক আমি বলেছি আপনাদেরকে মালিকানা মনের মতো পাঁচ প্রকার দীর্ঘ আলোচনা এই বিষয় উপর আমি পিএচডি করেছি মদিরা বিশ্ববিদ্যালয় সাব্যস্ত করেছেন কিন্তু রাখাবাহ মূল বস্তুটা আল্লাহ রাবুল আলমী নিজের জন্য রেখে দিয়েছেন এটাকে আপনি কি করতে পারবেন না এটা নিয়ে কবরও যেতে পারবেন না এটা নিয়ে ভূখণ্ড থেকে এই পৃথিবীর যেই গ্লোব আছে গ্লোব থেকে বেরো হয়ে যেতে পারবেন না আপনার জমি দিকে মালিকানাটা আপনার এমন ভাবে নির্ধারণ করে দিয়েছে যে এর থেকে আপনার এই থেকে হতে পারবেন না আবার এই ভূখণ্ডের মধ্যে মালিকানা নিয়ে আপনি কবরে যেতে পারবেন মূল মালিকানা যে দ্বার কর্তিতে রয়ে গেছে। তিনি হচ্ছেন আল্লাহ সুবান ও তারা ফলে আল্লাহবুল আলমিন যখন মানুষগুলো মৃত্যুবরণ করে তখন এটা আবার নিজে বন্টন করে দেন আপনাকে দায়িত্ব দিয়ে দেয় দেখছেন কিনা দেখেন যিনি মালিক তিনি বন্টন করবেন এবং তিনি বন্টন করে দিয়েছেন আপনার মৃত্যুর পরে আপনি বন্টন করে যাবেন এই আপনাকে আপনার সেই সুযোগ দিন মালিকরা যেহেতু আল্লাহ রব্বুল আল্লাহ মিনেন আল্লাহ সুবাহ এই মালিকের জিনিস আবার মালিকের কাছে রেখে দিয়ে আপনি চলে যাচ্ছেন মালিক আবার এটাকে কাকে কাকে দিবেন বন্টন করে দিচ্ছেন সুন্দর পাবেন চোখ আপনার হার্ট আপনার আপনার মানি কেন রয়েছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন মৃত্যু পর্যন্ত আপনার ব্যবহারের সুযোগ আছে কিন্তু এগুলো বিক্রি করে দিয়ে আপনি চলে যাবেন ঠিক আছে আমার জিনিসগুলো বিক্রি করে দিয়ে আমি চলে গেলাম কিন্তু বিক্রি করে দিয়ে আর সেটা আপনি লাভ করতে পারবেন না আপনি আদায় করতে পারবেন না নিতে পারবেন না আল্লাহ হাবুর আলমী নিজের জন্য রেখে দিয়েছে। ফলে আল্লাহর বাদ্দের উপর আল্লাহ সুবান ও তারা আত্মহত্যা আত্মহরণকে হারান করে দিয়েছেন এটাও করতে পারবেন না যা যাচ্ছে নাকি না মালিকানার বিষয়টি আল্লাহ আলমিনাতে আপনার সাথে শেয়ার করলেন বন্ধুগণ কিন্তু আল্লাহবুল আলমিন কোরআনে কেরিমের মধ্যে अल्लाह सुबहन तारा स्पष्ट प्रथम शिखी मतलब विचार कर मालिकी जगत दिन ओर मालिकाना दावी कर सूझ दी अपनी एक तना गायर मध्य कपड़ का एर मालिकाना सूझ दी বুঝতে পেরেছেন আপনি উত্থিত হবেন আপনার মধ্যে একটা কাপড়ের আয়ের মধ্যে সাত খুলে অত্যন্ত কঠিন বাসায় বলেন সেদিন এই যে আজকের ধাপড় দেখাচ্ছে যারা বড় বড় মালিক বিশাল বিশাল বাচ্চা রাজারি রাজ ক্ষমতা দল প্রেসিডেন্ট বিভিন্ন ভাবে বলো তোমরা মালিকানাটা একটু তোমাদের কাছে জানতে চাই তখন কেউ আর কিচ্ছু বলবেন বলার অধিকার নেই কারো কাছে কিছুই তো নেই টাকা আপনার কাছে আপনি বাংলাদেশের অর্ধ বাংলাদেশের মালিক আপনার কাছে মালিকারা কার তোমাদের কাছে যাতে চাই কেউ তারপর আল্লাহ সুবাহ তার পক্ষ থেকে আওয়াজ দেওয়া হবে বলা হবে মালিকারা আল্লাহ কাহারকীয়া আওয়াজ পর্যন্ত হয়ে যাবে সেদিন যেন আপনি সাহস করে কিছু বলবেন সেদিন করে আওয়াজ থাকবে। আজকে আপনার তথাকথিত এই পিল তথাকথিত কুতুবুল আক্তার তথাকথিত এই সমস্ত গাঁজাখোর আর বধখোর এই সমস্ত ব্যক্তিরা যারা দিচ্ছে জান্নাতে নিয়ে যাবে কি না তাদের কারো কোনো কর্তৃত্ব থাকবে এমন কি বিমলরা স্কুলের কর্তৃত্ব থাকবে না যাদেরকে শুধুমাত্র রামপুর সত্য জেলায় আলবে বাড়ি করে অনুমতি দেবেন তারাই সেদিন কথা বলতে পারবে আজকে আমরা প্রতারিত হচ্ছি তাদের কাছে গিয়ে একদম লোক सारा जीवन खराब पर्तना शयान मैं ताकत प्रतारित कर शेष पर्त टा सब लिए गई बाबा पायर बीचे फेले दी क আল্লাহ হবুল আলমিন মূলত আল্লাহ সোবান এই বিষয়ে করবেন না এই মালিকানা একমাত্র আল্লাহ আল্লাহবুল আলমিনের এই মালিকানার কথা স্বীকার করে তাহলে বান্দা আল্লাহবুল আলমিনের এই মালিকানার সাথে আল্লাহ হাব্বুল আলমিনের সমস্ত হক যা অধিকার আছে সবগুলো স্বীকার করতেই হোক সবগুলো হককে মেনে নিতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবানার সাথে আল্লাহ কর্তৃত্ব আল্লাহ রাব্দুল আলমী সকল বস্তুর উপরে তার সরাসরি কর্তৃত্ব রয়েছে নবু অভিজ্ঞত সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই যে লালন পালন सकल वस्तु लालन पालन सब कर मूलतुबहत रुबुबिरतर को मौलिक तीन टी विषय स्वीकृति दे तीन विषय प्रतभि जड़ित हम रुबिरतर आईटी विषय এই দুটি বিষয় মূলত রবুবিরতের মৌলিক বিষয় যেগুলো আল্লাহ রাব্বুল আলমীন এই আয়তের মধ্যে সরাসরি বলেন নেই কেন সরাসরি বলেন নেই এই কথাটি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি যুগে যুগে আল্লাহ সুবান তারা যত নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন সমস্ত নবী এবং রসুলদের মাধ্যমে মূলত যে দাওয়াত আল্লাহবুল আলমীর বিশ্ববাসীর কাছে দিয়েছেন সেটি হচ্ছে ইবাদতের দাওয়াত আল্লাহর ইবাদত করার জন্য ইয়া আউযু বিল্লাহ মা লাকুম মিন ইলাহ ইল্লা হুয়া হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহ ইল্লা হুয়া আল্লাহু রাব্বুল আলামিন চা তোমাদের কোনো ইলাহ নেই ইবাদতের কথা বলা হচ্ছে ওয়ালাকাদ বা'থনা ফি কুল্লি উম্মাতিন রাসূল আ'নু ইবাদুল্লাহ ওয়া জাদরু আতাগুত প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি যে আ'নু নবী এবং রসুলকে প্রেরণ করেছেন কথা বলছেন যে আমাদের রব আল্লাহ এই ঘোষণা দেবে আদৌ কি শুধুমাত্র রুববিহতি যথেষ্ট না এই রুববিহতের মধ্যে মূলত আল্লাহ সুবাহ তার ইবাদত এবং হুকুকের বিষয়টি এর মধ্যে নিহিত আছে শুধু ঘোষণা দিলে তাহলে সে ব্যক্তি আল্লাহ রাবুল আলাম রুবের ঘোষণা দিল না একটা আর জ্বলত বুঝতে পেরেছি একটা একটার সাথে ওতপ্রত ভাবে বিচ্ছিন্ন নয় যেমন একজন ব্যক্তির সাথে মানে একজন মানুষের সাথে মানুষের অবয়ব যেটাকে দেহ বলা হয় থাকে আর মানুষ থেকে বিচ্ছিন্ন থেকে আল্লাহ গুলামত মানে একটি আড়েটি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন নয় ফলে আল্লাহ মানবতা রূপমূয়তের মাধ্যমে মূলত এখানে উনুভিয়তের মূল কথাটি তুলে ধরেছেন উনুহতের কথা আর আলোচনা করার দরকার নেই কেন बीर विधान मेरे अल्लाहर विधान अनुजाई सबकिला आयत मध्य शुद्म रूपवीय कथा उल्लेख कर এই জন্য বা তাহিদকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ হাবুল আলমিনের শুধু রুবের ঘোষণায় যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি অবশ্যই আলোচনার মধ্যে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে রুববিরতের অনিবার্য যে দাবিগুলো হচ্ছে সেটি দুটি যেটি এই আয়াতের মধ্যে মূলত অন্তর্নিহিত আছে সে স্পষ্ট করে বলা হয়নি এক সকল প্রকার প্রকৃত যোগ্য ইলা হচ্ছেন আল্লাহ তালা যেহেতু রুববি তার রুবীয় তো তারই সাব্যস্ত হবে অন্য কারোর জন্য সাব্যস্ত করার কোন সুযোগ নেই যেহেতু আল্লাহ আলম অনুষ্ঠান দিলেই আপনাকে অবশ্যই আল্লাহকে অনিবার্যের ঘোষণা দেবে তাহলে তার এই ঘোষণাটুকু শুদ্ধ হবে অন্যথা তার এই ঘোষণা শুদ্ধ হবে না একজন এসে বলতে পারে যে আমরা আল্লাহকে অভিযোগে স্বীকার করি এই বাদত যাই করি না কেন তাহলে তো হয়তো আল্লাহ তারা আমাদের মানে জান্নাত দিবেন না কেন मुसलमाना क्योंकि स्वीकार करती ठीक मानुषा कर मुसलमान होना मध्य धर्मी आज ख्रीटान राज তারা তো আল্লাহ রব্ল আলমিনে রব হিসেবে মনে করেন যেহেতু তারা রুমিয়তের সাথে আল্লাহ রবুল আলমিনের অনিবার্য যে বিষয় ছিল সেটি হচ্ছে উলুবিত এই উলুয়ত কে মেনে নেই তাই এটি প্রথম পয়েন্ট উলুবিতের দাবির অনিবার্য দাবির মধ্যে যে কোন অবস্থাতেই কোন মান্দা যদি আল্লাহ দেয় শুধু ঘোষণা শুদ্ধ হবে না তেমনিভাবে রুবের মুখিক ঘোষণার মাধ্যমে যদি আল্লাহ রাব্বুল আলমিনের প্রতিষ্ঠা করতে পারবে না একজন শুধু এই ঘোষণার মাধ্যমে কারণ রুবীয়খিক ঘোষণা বান্দাকে আল্লাহ রাবুল্লা বাদত করতে বাধ্য করে সুতরাং মুখিক ঘোষণা যথেষ্ট নয় এটি এই মাধ্যমে ঘোষণা দিতে হবে এখানে এই দিকটি দৃষ্টি আকর্ষণ করা আল্লাহ রা যে তোমার ইলাহ বিষয়টি মূলত আল্লাহ রব্গুল আলমীর কাছে সবচেয়ে বেশি পরিচিত এবং আল্লাহ সুবান এর মাধ্যমে মূলত আল্লাহ আলমিনের শ্রেষ্ঠত্বের পরিচয় তুলে ধরতেন দেখেন স্বাভাবিক নিয়ম কথা ছিল এ সবচেয়ে বড় ইবাহত হচ্ছে দোয়া আর দোয়া উল্লেখ রেসেছে দোয়া হচ্ছে আরেকটি রেবায়তের মধ্যে আর দোয়া মসগুলা দোয়া হচ্ছে এসেছে যাইহোক মানে দুয়ার গুরুত্ব বুঝার জন্য সবগুলো মাধ্যমে আল্লাহ রীন খুব কম দোয়া আছে যেগুলো আল্লাহ দেখেছেন কারণ বাংলার পক্ষ থেকে যখন আসবে তখন এটা ফর্মে আসতে ফর্মেটা আসতেছে পক্ষ থেকে যখন আসবে আল্লাহ আমাদের আর ঠিক দোয়াগুলো আপনি দেখেন সেভাবে শিক্ষা দিয়েছেন এর কারণ হচ্ছে একটাই সেটা হলো রুবুবতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন মূলত তার রুভিয়ত কে বাধ্যতামূলক করে দিয়েছে তাই কোন ব্যক্তি সুদূর ভবিগতের উপর নির্ভর করে যদি বলে যে তিনি না যাক করতে পারবে অথবা তিনি করতে পারবে অথবা তার ইমান সাব্যস্ত হবে এ কথা শুদ্ধ নয় এটি শুদ্ধ তার ইমান সাব্যস্ত হবে তিনি ইমানদার হতে না। আমরা দ্বিতীয় যে পয়েন্টটি সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আজকের আলোচনার মধ্যে আমরা কিছুক্ষণ সময় আছি ইনশা আল্লাহ এতটুকু পর্যন্ত যথেষ্ট অবশ্যই অনেক দীর্ঘ আলোচনা রয়েছে সবগুলো ছেড়ে আসলাম মানে আরো অনেক লম্বা বক্তব্য রয়েছে এর মধ্যে কিন্তু খবরের মধ্যে তখন যেহেতু রব হিসেবে আল্লাহ সুবাহ তার পরিচয়টি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ পরিচয় হিসেবে তুলে ধরেছেন আপনি দেখেন কোরআন একাডিমের মধ্যে শুরু করলেন কিভাবে আলহামদুলিল্লাহ যেহেতু রুবিষয়টি এই গোটা মখ্লুকাতকে যিনি লালন পালন করছেন গোটা মকলুকাতকে পরিচালনা করছেন গোটা মকলু কাতের উপর যার কর্তৃত্ব আল্লাহ তাই রুবিতের মূল বিষয়টি নিয়ে আল্লাহ আব্বুল আলমিন তার পরিচয় তুলে ধরেছেন কিন্তু রুবিয়তের মধ্যে আল্লাহ রবুল আলমিনের রুভিয়ত বাধ্যতামূলক রুভিয়ত থেকে যদি কেউ রুবিয়তকে বিচ্ছিন্ন করে সেটা হচ্ছে দেহ থেকে রুহিন্নতের মধ্যে দেহের কাঠামো পেয়ে গেলেন কিন্তু দেহের মূলত রুহের মধ্যে ঠিক না কোন মানুষের যদি দেহের মধ্যে রুহ না থাকে তাহলে এই রু এই দেহের কোন মূল্য আছে কিনা এটাকে আদৌ দুনিয়ার কেউ মূল্য দিচ্ছে কিনা দেবে না রুহ হচ্ছে মূলতীয় আল্লাহ রকুল আলমিনের সত্যিকার ঘোষণা দিতে চাই তাহলে পর্যন্ত যত কথা আমরা বললাম সব কথা কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম এবার আসুন যে পয়েন্টটি আমি দৃষ্টি আকর্ষণ করব দ্বিতীয় লাই দ্বিতীয় শব্দ আল্লাহ সুবাহ করেন অতপর তারা এই বক্তব্যের উপর থাকে আপনি আল্লাহার কথা আল্লাহ তারা বললেন তারা বলবে ঘোষণা দিবে ইস্তেকামত কি এটি আজকের মূল আলোচ্য বিষয় মূলত এই পয়েন্টটি নিয়ে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় শেয়ার করব যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে কিনা ইস্তেকাব থেকে মূলত মুস্তাকিম শব্দ এসেছে ইস্তেকাবত থেকে শব্দটি এসে দীর্ঘত রিডাইভ হয়ে এটি মুস্তাকিম শব্দ এসেছে এই সিরাতটা এই যে পথ যে পথটি আমি আর আপনি পরিচালিত হচ্ছি বা যে পথে আমি আপনি অগ্রসর করছি মূলত এই পথটি হচ্ছে ইস্তেকামতের উপর একটি পন্থ একটি পন্থী যে পথ দিয়ে আপনি অতিক্রম করে যেতে পারবেন এখানে যদি কোনো ব্যক্তি এই পথে যখন কোন ব্যক্তির আগমন করবে তখন এই পথে সে এত অবিচল থাকবে যে এই অবিচলতার উদাহরণ হচ্ছে এই বিলালে ডেরাবাহ একজন হাফসি হাফসি গোলাম একটা হাফসি গোলাম এই গোলামের অন্তরের মধ্যে যখন এই কালেমাতু তৌহিদ ঢুকে গিয়েছে সকল প্রকার নির্যাতন তার উপরে করা হয়েছে কিন্তু তার এই দেহ থেকে এই কালেমাতু তৌহিদের ঘোষণা বের করা যায়নি বুঝতে পেরেছেন কিনা রাজি হয়নি অত্যাচারের চূড়ান্ত পর্যায়ে শুধুমাত্র এই কথা ঘোষণা করতেছিল আহাদ আহাদ আহাদ আল্লাহুল কথা ঘোষণা করতেছিলাম আর যদি এই চূড়ান্ত পর্যায়ে না আসে তাহলে বুঝতে পেরেছি তিনি আসলে এই দিনের ইস্তেকামতের বিষয়টি তার কাছে মানে সত্যিকার ভাবে উপলব্ধ হয়নি বা তিনি সত্যিকার ভাবে বুঝতে তাই ঘোষিত যে আকৃদা যে আকৃদার উপর আমি মনে করছি তখন তার উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে তার এই আকৃদার উপর তাকে পিছন থাকত আজকে আমাদের মধ্যে দেখা যায় যে অনেক এখন মার্শাল এখানে অনেক জীবন বেশি विस्था मध्य तयी हो कि एक साथ ही ईद कर लगुदी सऊदी आरबी ईद कर लगे कि निजे साथी ईद कर ला इत्यादि इत्यादि এখন বিভিন্ন গ্রুপ ওই আকিদার মধ্যে আমাদের মধ্যে বিরাজ করছে এবং একজনেরও এটা আমি বিশ্বাস করি একজনের মূলত বলতে কি জিনিস সেটা নেই সবাই কেনদিন একটা অস্থির অবস্থার মধ্যে আছে আপনি কি আসলেই কনফিউজ কিনা তাহলে আপনার এই দিনের উপর আপনার ওই আপনি এই গ্রুপের মধ্যে আসতে পারেন নাই ইনজাল্লা আপনি আসলে এই গ্রুপের মধ্যে আসতে পারেন নাই বুঝতে পেরেছেন কিনা উদ্দেশ্য কে আমি কিছু বুঝি না আর এমন মাসালা যে মাসালার উত্তর মূলত সে হয়তো জন্মে রাখতে কি জানে তারপরে আবার জিজ্ঞেস করতেছে সময় নষ্ট করার আমি এগুলো আমার কাছে আসিনি এটার কারণ হচ্ছে একটাই সেটা আমাদের মধ্যে ইসলামের মৌলিক বিধানের বিষয়ে সত্যিকার যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কনফিউশন থেকে যাবে বুঝতেই হতে পারবো না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাবুল আলম যে কথা पोषण करलिदा सम्पर्क से विषय सत्यार अर्थे इश्ते मत आना अबिच्छल क्या अपनी ना कि नर्मी अवस्थार मध्य মাটির তৈরি আপনি এখন এই মাছালার মধ্যে বুঝতেছেন আবার আরেকজন আসেন সৈকুল্লা ভাই এই মাছালার মধ্যে মানে অমুকিত কিন্তু আপনি আসলে কি আপনাকে সেটা সিদ্ধান্ত করতে হবে আপনাকে সেটা জানতে হবে যে আসলে কি আপনি উস্তাকেই ভুতে পেরেছেন কিনা আপনি ব্যাপারে ভাবে ফলে মানুষের মধ্যে মূলতক্ষণ পর্যন্ত এই আলদার বান্দাদের মাঝে ইস্তেখা মত না আসবে তখন পর্যন্ত মূলত তারা হেদায়ত লাভ করতে পারবে না একটু আসন সামনের দিকে খুব দ্রুত যেতে হবে অনেকগুলো কথা রয়েছে তাই আল্লাহবুল আলমীর পরে কোন অবস্থাতেই যদি কোনো ব্যক্তি এর উপর অবিচল থাকতে না পারে তাহলে সে ব্যক্তি সত্যিকার অর্থে রূপবীয়তের যে ঘোষণা দিয়েছে এই ঘোষণাটা আল্লাহ তালার কাছে সত্যিকার ভাবে গ্রহণযোগ্য হবে না এ আয়ত্তের মধ্যে এটাই বলে দিচ্ছি এর উপর অবিচল থাকা এই আয়ত্তের একটা শর্ত হিসেবে উল্লেখ করে লঘুবেতের ঘোষণা দিলেন তো তাহলে এরপর আপনাকে ইস্তে কামতের দৃঢ় সোজা থাকা দাঁড়িয়ে থাকা অনেকগুলো অর্থ রয়েছে যেমন আমরা যখন সেরাতম স্তাতি বিরক্ত করি তখন সহজ সরল পথ বলি সোজা এটাও ইস্তেকামতের সোজা থাকা এটাও ইসতেকামতের একটা অর্থ মানে যার মধ্যে মুস্তাকিম শব্দটি এসেছে পুরানে কেরিম মধ্যে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে কোথাও মুস্তাকিম শব্দ ব্যবহার করা হয়েছে সহজ সরল বুঝানোর জন্য বিভিন্ন এই শব্দ করেছে এই শব্দ ব্যবহারের মাধ্যমে কোন স্থান নেই বক্রতা নেই এটাকে বোঝানোর জন্য মূলত মুস্তাকি ব্যবহার করা হয়ে থাকে যেমনিভাবে আমাদের রাস্তাও মুস্তাকি তেমনিভাবে আপনি নিজেও মুস্তাকি হতে পারেন আপনার মধ্যে বক্রতার স্থান নেই ফলে আল্লাহ আব্দুল আলম কোরআনিক মধ্যে একদম লোকের কথা পরিচয় করে দিয়েছেন যাদের মূলত আল্লাহ বিধান নিয়ে ঘাঁটাঘাটি করে ইত্যাদি যার অন্তর মধ্যে বক্ততা রয়েছে সে আদৌ কোনদিন কামত পর্যন্ত বুঝ্তাকিম হতে পারবে না এই বিষয়গুলো নিয়েভাষা নিয়ে বিভিন্ন ওরামায়াম বিভিন্নভাবে বক্তব্য দিয়েছেন দীর্ঘ বক্তব্য আমি চেষ্টা করব আমাদের সময় অনুযায়ী আল্লাহ রাসুল সাল্লাম অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তি খালি ফসুলাম থেকে বলিতেন যেখানে আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা এই ঘোষণা দেওয়ার ইস্তে কাম লাভ করে থাকে এই কথার অর্থ হচ্ছে এই ইসলামের মধ্যে প্রবেশ করার পরে এই দিনের মধ্যে সত্যিকার প্রবেশ করার পরে তারা আর কোন দিকেই নিজেদের মুখে ফেরাবে না এটা হচ্ছে একবার এক আরেকজনের কাছে একবার আরেকজন ওই পিসাবের মুড়িৎ কারিকে তিনি মুখ ফিরাবেন না কারণ তিনি জানেন যে এটি হবে অত্যন্ত কঠিন কাজ সামনে অবিচল থাকার বিষয়ে কেলামের বক্তব্য আমরা উল্লেখ করবো যদি সুযোগ থাকে এটি একটি কঠিন কাজ কারণ হল মানুষের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এমন একটি জিনিস দিয়ে দিয়েছেন যেটি কোন অবস্থাতেই ঠিক থাকে না সবসময় পরিবর্তনশীল এটা জিনিসটা কি আল্লাহ এখানে ভালোই ফায়দা হচ্ছে লোক সব আলেম হয়ে যাচ্ছে মার্শাল খুব ভালো লেগেছে মানুষের অন্তর সুখিয়ার এমনি রহমতুল্লাহ আলাই বলতেছেন মজির ঢুকে আল্লাহর বরাবর আপনার ইয়ে এসে গেছে কিচ্ছু বলতে পারবেন না বুঝতে পেরেছেন কিনা প্রতিমধ্যে হালাক হয়ে যাচ্ছেন এই অন্তরের কারণে গিয়েছে বলতে পারবেন না সেই বুল্লারও আমার সব বরবাদ হয়ে যাচ্ছে মানে অন্তর এমন ছিল সব সময় পরিবর্তনশীল কোন সময় পরিবর্তন হয়ে যায় এই জন্য কথা বলা হয়েছে কারণ আপনার ভিতরে পরিবর্তনশীল একটি জিনিস আছে যেটি আপনাকে যখন আল্লাহর মালদাদেরকে দেখেছে তাদেরকে ফরজের মাধ্যমে কোনোদিন বদ্যস্ত করা যাবে না বিভ্রান্ত করা যাবে না এই জন্য এই পথ খুবই বিচ্ছিন্ন খুবই দুর্গম খুবই কঠিন এখানে অপরিহার্য এখানে অটুট অপিছল শুধু থাকা এটি অপরিহার্য বিষয় তাই আপনি কি বুঝেন ইসতে কামতের অর্থ কি ফাল তারপর তিনি বললেন আরেকটি অর্থ হচ্ছে মিনিয় বর্ণাকারী এই তফসিরটা বুঝতে পেরেছেন আর আমি আর আপনি হয়তো ভালো করে বুঝতে পারবো না এই জন্য জিনিসটাকে আবার ক্লিয়ার করতেছেন ব্যাখ্যা করে দিচ্ছেন মধ্যে এই জন্য তিনি এখানে এই উদ্দেশ্য করেছেন বক্তব্যের পরে কামতের বক্তব্য দিচ্ছি এরপরের ব্যক্তি الرسول صلى الله عليه وسلم دیتی খলিফা উমরুল قال عمر بن الله تعالى عنه عمر بن الخطاب রাদিয়াল্লাহু على الامر والنهي যে তুমি আল্লাহ রাব্বুল এই দুটি বিষয়ের উপর তুমি একেবারেই নিজেকে অবিচল রাখবে মতো মতি করবে না একবার ডান দিকে একবার বাম দিকে যাবে না উদাহরণ দিয়ে বলছেন সিগালকে চলতে দেখছেন কারা দেখবেন যে সোজা চলতে পারে না এটা মানে সিগালের এবং সাপের এই দুইজনের জীবনের মধ্যে উল্লেখ করা আছে যারা গবেষণা করেছেন তাদের কাছ থেকে অবশ্যই আমি কিন্তু আপনাকে এই জন্য বলতেছে এই কাজ করবে না তুমি তুমি চলো সোজা তুমি জন্য সোজা তোমার আর পিছনে ডান চলার সুযোগ নেই তোমার পথ একটা করে দেওয়া হয়েছে তোমার সেরা তো চলতে হবে সোজা বললেন চললে তৃতীয় ব্যক্তি আজারা সুস আর কাছের মানুষ যে উড়াইন আকি আল্লাহ থেকে তিনি বলেন তার কাছ থেকে অর্থ তিনি বলেন এর অর্থ হচ্ছে أَيْ ثم أَخْلَسُ لَعَمَلًا لِلَّهِ وَحْدًا تَرْبُرُ تَرَاشُمُسْتُ عَمُلْكِ أَكْ مَتْرُ لِيَنْ كُشْبَ بِرْ عَلَّارْ جُنُّ قُرْبِي جِهَتُ اللَّهَ আয়াতের মধ্যে প্রথম আয়াতের মধ্যে দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন আলী তালে বলেন অর্থ হচ্ছে ইস্তেক বলতে কি বুঝানো হয়েছে এর ব্যাখ্যা এভাবে বলছেন যে ইস্তে বলতে এখানে বুঝানো হয়েছে সাব্যস্ত করেছেন এই অধিকার আল্লাহ রবুল আলমিনের ঠিক মতো আদায় করবে এই তফটি যেমনি ভাবে আরিব থেকে বর্ণিত হয়েছে ঠিক তেমনি তেমনি ভাবে আবদুল্লাহ আব্বাস রিয়া থেকে বর্ণিত হয়েছে ইয়া তাফসির মুতে আবুল হাসান হাসান বৃষ্টি রহমাতুল্লাহি আলাইহি বলেন ইসতিকামু ওয়া তুসছি ইসতিকামু আলা আব্দুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন নির্দেশিত বলে তার অবিচল থাকবে ফাআমিলু বিতুআতিহি আল্লাহর আনুগত্যের মধ্যে আমল করবে ওয়াজতারিবু মাআসিয়াতাহ আল্লাহ রব্বুল আলামিন এর তাফসীর মুজাহিদ ابن জবর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন তিনি আরও অন্যজনকে বর্ণনা করেছেন তারা বলেন ইসতিকামু এর অর্থ হচ্ছে এবং কাজিম মাহমুদুল্লাহ ইস্তেকামতের ব্যাখ্যার মধ্যে তিনি বলেছেন ফকিদাবুল ফওয়াজের মধ্যে উল্লেখ করেছেন সেটি হল আলী ইস্তেকা ইস্তেকাম নিজেকে সম্পৃক্ত করে রাখার নাম হচ্ছে ইসতেকামতুল এই কর্মনীতির অনুসরণের পদ্ধতি কিভাবে হবে বা ইস্তেকামতের ধরন বা স্বরূপটা কি হবে এখানে ইস্তেকামতের বিবরণ দিয়েছেন কিতাবুল আলোচনা সেই ইস্তেকামতটা মূলত কিভাবে বান্দার মধ্যে আসবে সেই বিষয়টি নিয়ে এখানে আলোচনা করেছেন ধরনটি খুবই কিভাবে আপনি মুস্তাকিম হবেন এবার দেখুন তিনি বলছেন যে আমি ব্যাপক অর্থবোধক এবং ব্যাপক সংশ্লিষ্টতা নিয়ে একটি শব্দ যত বিধান আছে যত দিক আছে সবগুলোকে মধ্যে অন্তর্ভুক্ত করে তাই হিয়াল حقيقة সিদকি ওয়া ওয়াল ওয়ফায় বিল আহদ এটার মূল মর্ম কথা হচ্ছে এই এর মূল মর্ম কথা হচ্ছে আল কিয়ামু বাইনা আয়াদিহিল্লাহি আল্লাহ রব্বুল আলামিন সামনে দাঁড়ানো কিভাবে আল হাকিকাতিস সিদক শুতিকার সুতবাদিতার উপর আপনি যে والوفاء باحد এবং যে অস্বীকার করেন সেই অস্বীকার পূরণ করার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দন্ডমান হও এটা কি আদায় করবেন কিভাবে এই মর্ম কথা বুঝবেন কিভাবে ওয়াল ইসতিকামাতু তাতাআল্লকু এই ইসতিকামাত মানুষের চারটি কাজের সাথে ওয়াল আহ আপনার অবস্থার সাথে আমি এক থেকে একটু করে পার্থক্য করব পার্থ করবো জন্য কারণ এই জিনিসগুলো আপনার বুঝবেন না এগুলো খুব গুরুত্বপূর্ণ পরিভাষা না বোঝার এই কথা আকোয়াল হচ্ছে মানুষ মুখের যে বক্তব্য দিয়ে থাকে এই বক্তব্যগুলো মুখের মাধ্যমে যে কথাটা এটা মানে বের করেছে সেটা হচ্ছে আকোয়াল মুখের এই আর আফাল হচ্ছে মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যেগুলো সার্ভ করে কাজ বুঝতে পেরেছেন কিনা কাজ এগুলো হচ্ছে আফাল কোন একটা অঙ্গ এই অর্থে সমস্ত আল্লাহ হাদিসের কাছে মূলত কথা যেগুলো আছে কথাটা ফেয়ালের মধ্যে অন্তর্ভুক্ত বুঝতে পেরেছেন কিনা আলহাদিস কথা অন্তর্ভুক্ত করেছে যেহেতু মুখ কিন্তু আপনার অঙ্গ আরবি পরি কথা ভিন্ন জিনিস যেহেতু আদর্শ বান তারা কথার ব্যাপারে ভিন্ন বিধান উল্লেখ করেছেন কথার জন্য মূলত সংরক্ষক নিয়োগ দিয়েছেন ভিন্ন জিনিস কোন আলোচনার মধ্যে কথা আসেন তিনি মুস্তাকিমের উপর আসতে পারেন কোনো সন্দেহ নেই অনেকের কথা মাসা আল্লাহ শুনতে কথাবার্তা কথা বললাম কাজে গিয়ে দেখলেন যে ডার ই বলে যে আল্লাহ সাইফুল্লা ভাইকে দেখছিলাম কথাবার্তা তো মাসা ভালোই বাজ করছে অবস্থা তো খুব খারাপ এবার কাজ যখন দেখবেন তখন বলল যে এই শেখ শেখ না শিখ মন জয় করে আপনাদেরকে বুঝলেন না হাসাইয়া কান্দাইয়া উল্টাপাল্টা করে শেষে আপনি এক বিশাল বক্তব্য দিয়ে এবারে সব লোক থেকে টাকা পয়সা নিয়ে পিছনে গিয়ে পড়াচ্ছে এই তুমি সেখানে আর এখানে হলো আমার কাজ মানুষের কথা এবং কাজের মধ্যে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কাজ তিন নম্বর পয়েন্ট হচ্ছে আহওয়াল অবস্থা কোথায় হতে পারে অনেক কাজও আবার দেখবেন যে অনেককে মার্শাল কথার সাথে কাজের মিলও আছে কাজটাও মোটামুটি ঠিক করে খারাপ না এবার আহ্বান দেখেছি অবস্থা দেখেছি অবস্থায় মানুষ শেষ পর্যন্ত আর ঠিকতে পারবে না সেখানে ক্ষমতা আসে না অবস্থাটা হচ্ছে এমন এক পরিস্থিতির আপনি মুখোমুখি হলেন যে পরিস্থিতি আপনার জন্য সামাল দেওয়াটি মানে আর আপনি বুঝতে পারতেছেন অবস্থা হল এমন পরিস্থিতি আপনার সন্তান মারা গেল আপনাকে বিপদ পেয়ে গেল আপনি একটা সমস্যা একটু দেখা দিল আপনি গিয়েছেন এক জায়গায় গিয়ে দেখেন যে সেখানে আপনি আর কিছু বলতে পারছেন আপনি রাগান হয়ে গেলেন আপনি একেবারে কাতর হয়ে আপনি ভীষণ ধরনের মানে কষ্টের মধ্যে পড়ে গেলেন মানসিকভাবে আপনি সম্পূর্ণরূপে ভঙ্গে পড়লেন এগুলোর অবস্থা এই অবস্থা কি আপনি আসলে আপনারা বোলামিং ঠিক করতে পারছেন কিনা দেখেন মহিলা চিৎকার করে কান্নাকাটি শুরু করল ছেলে মারা গিয়েছে আচ্ছা রাসুলসাল্লাহ বললো যে মহিলা কি হয়েছে তার ছেলে মারা গিয়েছে তার ছেলে মারা গিয়েছে করবে কেন ধৈর্য ধারণ করার কথা কথা ছিল ধৈর্য ধারণ করবে সবন করবে তৈরি দমন করার কথা না রসুল্লাহ সাল্লা प्रभु लोक के देखे अवस्था मेजाज एटे मिली আল্লা রাসুল সাল্লাহ ইসলামের বক্তব্য পর্যন্ত গণগত রাসুল সাল্লাহাম যখন চলে গেলেন তখন জিজ্ঞেস করলো যে কি এটা আসলো কে বললো বলে আল্লাহ রাসুল সাল্লাম উমরা প্রথমবার এই সবার করার কথা ছিল এখন আর সবার তোমার দরকার নেই এটি হচ্ছে হালাত অবস্থা বুঝতে পেরেছেন আহ্বাল এই আহ্বালের মধ্যে গুলো তো একজন ব্যক্তি সাথে হওয়াটা এটা অত্যন্ত কঠিন বিষয় আবার আল্লাহ হয়েছে যারা জীবনে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করতে পেরেছে এবং আল্লাহ সবাই মধ্যে তারা যাদেরকে সাহস দিয়েছে এবং মানসিকতা দিয়েছে তারা মূলত অবস্থার ক্ষেত্রেও দেখা যায় যে তাদের এস্তে আসতে পারে কিন্তু তিন নম্বর হচ্ছে ওয়ান চার নম্বর হচ্ছে নিজের নিয়তের ক্ষেত্রে মুস্তাকিম হওয়া এটি ভয়ঙ্কর কঠিন বিষয় আরেকটি কঠিন বিষয় সত্যবাদী যাতির থেকে সর্বোচ্চ স্টেজ সত্যবাদীদার তিনটি স্টেজ এর মধ্যে সর্বোচ্চ স্টেজ হচ্ছে সত্যবাদীদার আশিত কুমা আল্লাহ রাবুল আলমীদের সাথে সত্যবাদী হওয়া এই স্টেজটা অত্যন্ত কঠিন আর এটাই করতেছেন আমাদের সময় আর কতক্ষণ আছে আর চলবে তুমি আরো আছে না আচ্ছা কোসেন পরে বাদ দেন কোসেন হলে সবাই আমার চেয়ে ভালোবাসেন তো আসেন তাহলে তারপর তিনি বলতেছেন আপনার হচ্ছে এই তিনটি ক্ষেত্রে আপনার ইস্তিকা মত হবে কিভাবে কিভাবে সংগঠিত হবে এক এই সব কিছু আপনার সংগঠিত হতে হবে আল্লাহর জন্য নিন্লা তাহলে আপনার কথাটা কার জন্য হতে হবে যদি আপনি মুস্তাকিব হতে চান কথাটা কার জন্য হবে যদি আল্লাহর জন্য না হয়ে থাকে তাহলে সেই কথা ইস্তে কামতের উপরিপন্থী তাহলে আপনি আপনার কথার মধ্যেই মুস্তাকিব হতে পারেন নাই কথার মধ্যেই কি হতে পারে নাই হতে পারেন আপনার কাজটা কার জন্য হবে ও কিন্লা সেটা কার জন্য হবে আল্লা হবে আপনার এই অবস্থা যখন শিশু মারা গিয়েছে অবস্থানটা আপনার মধ্যে আসতে হবে আপনি আল্লাহকে গাড়ি গালাজ করা শুরু করে দিলেন চলবে না অবস্থান আপনাকে এরপরে আপনার প্রত্যেকটি কাজের মধ্যে এই কাজ শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত এই কাজের নিয়ত সেটা হতে হবে লিল্লাহ আল্লাহ মানে চারটি ক্ষেত্রে মূলত আল্লাহর দুই নম্বর হচ্ছে প্রথম হচ্ছে লিল্লাহ তারপরে হচ্ছে ওয়াবিল এবং সেটা হতে হবে আল্লাহ হব আলমী যেই তরিকায় করতে বলেছেন সেই তরিকায় হতে হবে আপনার কথাটা হতে হবে আল্লাহর তরিকা অনুযায়ী লীলা হল কিন্তু কথাটা আল্লাহর তরিকা অনুযায়ী হলো না তাহলে আপনি কথার মধ্যে বস্তাক হতে পারলেন না বুঝতে পেরেছি কিনা কাজটা হল আল্লাহর জন্য হল কিন্তু কাজটা বিল্লা হল না আপনাকে বিল্লা হতে হবে আপনার এই কাজটা যেমন লিল্লা হবে ঠিক তেমনি ভাবে বিল্লা হতো ঠিক অবস্থাটাও আপনার আপনি একটা বিপদের মধ্যে যে অবস্থার মুখোমুখি হয়েছেন সে অবস্থাটা হতে হবে আপনার বিল্লা আল্লাহ রবীন্ন যেই পদ্ধতিটি করতে বলেছেন সেই পদ্ধতি অনুযায়ী হতে হবে অন্য কোনো পদ্ধতি সেখানে আসবে না তারপর ঠিক অনুরূপভাবে আপনার নিয়তের বিষয়টিও এখানেও চারটা পয়েন্ট বিল্লাহের মধ্যে এরপর তিনি বলছেন এবং এই কাজটি মূলত এই চারটি বিষয়ে আপনার কথা আপনার কাজ আপনার অবস্থা এবং আপনার নিয়াত এই চারটি বিষয়ে হতে হবে মূলত আল্লাহ রব্বুল আলমিন এই যে উদ্দেশ্যে করতে বলেছেন সেই উদ্দেশ্যে হতে হবে সেই উদ্দেশ্যকে সামনে রেখে হতে হবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে উদ্দেশ্যে করতে বলেছেন সেই উদ্দেশ্যের জন্য হতে হবে অন্য কোনো উদ্দেশ্য অনুযায়ী যদি হয় থাকে তাহলে সেটাও আপনার মুস্তাকিমে কামতের মধ্যে আসবে না দাবি করে থাকে তাহলে এই বারোটি দিক থেকে তাকে মোস্তাকিব হতে হবে পয়েন্ট কত দিক হবে বারো দিক থেকে মোস্তাকিব হবে বারোটা পয়েন্ট হলো না প্রথমে চারটা যদি চার তিন করেন কথা হয় বারো হয় না বারো দিক থেকে যদি কোন ব্যক্তি মুস্তাকিম হতে পারে তাহলে সেই ইস্তে কামতের দাবি করতে পারবে অন্যথায় সে ব্যক্তি সত্যিকার ইস্তে কামত তার মধ্যে আসবে না তার মধ্যে কামত আসবে না তাই শেখুল ইসলাম কাইম রহমতুল্লাহ এটাও তার বক্তব্য তিনি আরেকটি কিতাবের মধ্যে তিনি এ বিষয় সম্ভবত রুহের মধ্যে বলেছেন অন্য কথা বলে ইসলাম পারছেন এই মুহূর্তে এর অপরিহার্যতার দিকটি তিনি এভাবে তুলে ধরেছেন কারণ এটি গুরুত্বপূর্ণ বিষয় যাতে করে উপলব্ধি করতে পারে এই জন্য অপরিহার্যিকটি এভাবে তুলে ধরেছেন তিনি বলেন কথা যদিও তোমাদেরকে বলেছি চারটি পয়েন্টে কোন একজন ব্যক্তি মোস্তাকিম হতে হবে তবে শরীরের ক্ষেত্রে রুহের অবস্থান মানে এই অবস্থানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই ক্ষেত্রে মত মানুষের খুব কমই হয়ে যায় মেজাজ ঠিক থাকে না হঠাৎ করে লেগে যায় হঠাৎ করে অবস্থা খারাপ যায় এই জন্য তিনি বলছেন যে আলী বাদা শরীর থেকে যখন রুহ বিচ্ছিন্ন হয়ে যায় যখন রুহ থেকে শরীরটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় তখন এই বাদনকে এই শরীর শরীরটাকে বলা হয় লাশ তখন এর নাম আর থাকে অনুরূপ ভাবে মানুষের অবস্থা যদি ইস্তিকা মত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় সত্যিকার অভিচল নয় বরং সে হচ্ছে বিপর্যস্ত ক্ষতিগ্রস্তিম হতে পারবে না সে ব্যক্তি সত্যিকার মুস্তাকিম হতে পারবে সময় দিকে লক্ষ্য আর এই আলোচনা করলাম না শুধু একটি হাদিস আপনাদেরকে বলতেই হবে না বললে আজ এই আলোচনাটা ইনকমপ্লিট থেকে আকর্ষণ করেছিলাম হাদিস বর্ণনা করলেও কিন্তু এমন একটি হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটি বলতো গোটা উন্মাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি বলছেন আমি আল্লাহ রাসুল সাল্লাহসলামকে বললাম আমি আল্লাহ রাসুল সাল্লাহসলাম ইসলাম ইসলামের মধ্যে আমাকে এমন একটা কথা বলে দিন অনেক কথা পারবো না নিজের দুর্বলতার কথা মানে শুধু ইসলামে কেউ জানেন আপনি ইসলামের মধ্যে আমাকে একটা কথা বলে দিন এরপরে আর কাউকে প্রশ্ন করবো না আর জিজ্ঞাসার দরকার নেই একটাই যথেষ্ট হয়ে যাবে এমন একটা কথা বলে দিন তিনি বলেন রাসুরুল্লাহ সাল্লা ইসলামের কথা শোনার পরে বললেন কোন তুমি বলো তুমিল্লাহ আমি আল্লাহর প্রতি ইমান আল্লাহ মানে ইমান বিল্লাহের ঘোষণা দাও এটি যখন কোন ব্যক্তির মধ্যে পরিপূর্ণ হবে আর ওই ব্যক্তি যদি সত্যিকার এর উপর ইস্তেকামত লাভ করতে পারে যে ইস্তেকামতের কথা আমরা আলোচনা করেছি তাহলে সুলসালাম বলেছেন তোমার জন্য আর কিছু দরকার নেই এই হাদিসের মধ্যে আরেকটু বর্ধিতাম কে আমি বললাম রাসুল সাল্লাহাম তাহলে আমি একটু আরেকটা প্রশ্ন করতে চাই কিন্তু সতর্ক থাকবো কোন দিকটা আমি সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করব যেহেতু আপনি ইস্তেকামতের কথা বলেছেন তাহলে জিব্বার দিকে দেখালেন কোথায় দেখালেন এটা ঠিক করতে পারলে কিন্তু কাজে বসবে বুঝতে পারছেন কিনা তাই ইস্তেকামতের প্রথম স্টেজ এবং গুরুত্বপূর্ণ স্টেজ সুফিয়ার কাতির রাজি আল্লাহন মধ্যে আমরা পেয়েছি সেটি হচ্ছে মূলত নিজের বলেসান্ত সত্যিকার উপস্থাপী করার চেষ্টা করা আমি এ কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অনেক ভাই বন্ধুকে দেখতে পাচ্ছেন তথাকথিত সেই আকিদার অনুসারে কিন্তু বিভিন্ন ধরনের খারাপ বক্তব্য দিয়ে যাচ্ছেন কেউ আলমদের বিরুদ্ধে কেউ ওইভাবে সেভাবে ফেসবুকে আমার এটা বুঝে না কি সহী আকিদার মানে অনুসারী বা সহি আকিদার কথা বলছেন আপনি সতর্কতা অবলম্বন করুন আপনার বক্তব্য কি শুদ্ধ হচ্ছে না আপনার এই বক্তব্যের মাধ্যমে আজও কি মুসলিম উম্মার মধ্যে তাহারিস করছেন কিনা মুসলমানদের সত্যিকার ভাবে আল্লাহ হাবুল আলমিনের এই কামতের যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের অধীনে আনার জন্য চেষ্টা করুন এবং এই অধীনে আনতে হলে প্রথমেই আল্লাহ রাসুল সাল্লাহম যেদিকে ইশারা করেছেন সেই জিজ্ঞা ঠিক রাখার জন্য চেষ্টা করুন কথা বলছেন তো এই কথার হিসাব করছে নিন হচ্ছে কিনা বিল্লাহ হচ্ছে কিনা বিল্লা হচ্ছে কিনা আল্লাহ হচ্ছে আল্লাহ আলমীর জন্য না হয় আল্লাহ রা উদ্দেশ্য বলেছেন সে উদ্দেশ্য হবে না এক্ষেত্রে আপনি সত্যিকার হতে পারবেন না ইস্তে লাভ করতে পারবেন না হাজা मेर पिता अनुमति दिए एक विनराय करते विधान उत्तम होता हम द्वित प्रकाश्यार কথা বলা আচার আচরণে কি সতর্কতা অবলম্বন করা উচিত তার সাথে মূলত সতর্কতা অবলম্বন করা উচিত নয় এটা ওয়াইজিভ কারণ হলো মানে এর মধ্যে ফেতনা তৈরি হয়ে যেতে পারে শৈতান্ত আপনার কাছে মানে রাসুল দাস বলে দিয়েছেন যে যদি মানে নারী এবং পুরুষ এভাবে এক কোথাও থাকে তাহলে সেখানে কিন্তু থার্ড শানুঝতে পেরেছে কিনা সেটা এর জন্য সতর্কতা সেখানে মসজিদেলা আদায়রত অবস্থা যদি দিয়ে তবে কি নফল সালা ছেড়ে দিয়ে ফরজ সালা জন্য তিনি সুন্না থেকে ফরজ সালাতে অংশগ্রহণ করবে নাকি সুন্না নফল সালা শেষ করে তারপর না সুন্না নামাজের বোঝে তিনি যদি থাকেন তিনি সুন্না ছেড়ে দিয়ে তিনি নফল ছেড়ে দিয়ে বুঝিনি এখানে কেউ বসে বসছে না বাহির থেকে বসে বসছেন বিদেহী আত্মার বলতে কি বুঝাচ্ছেন না শুদ্ধ নয় এটি সম্পূর্ণ এই সমস্ত ফালতু কথা ইসলামের মধ্যে নেই ইসলাম ব্যক্তির পরিপূর্ণ ব্যক্তির মা ফেরাত কামনা করে তার আত্মার মাঘেরাত হলে তার অবস্থা কি হবে দেহের হালুয়া হালুয়া হয়ে যাবে দেহ আত্মার বাগ ফেরা হলো দেহের অবস্থা কি হবে আত্মা এবং ইসলামীদের মোটামুটি নিয়ে আসছি আরকি যেগুলো হিন্দুদের থেকে আসছে সেগুলোর মধ্যে এটা একটা বুদ্ধি পেয়েছি যদি কিছু সংখ্যক হাজিকে কোন দেওয়ার জন্য उ हज पालन समस्या हज पालन समस्या होना तब ख्याल रखते हमें মানে অঙ্ক হাজিদের হাজিদের থেকে অনেক টাকার অঙ্ক ধরাই দিলেন আর মানে তাদেরকে যে সার্ভিস দিলেন সার্ভিস সেভাবে দিলেন না তাহলে কিন্তু চার্জ হবে না সেটা মানে তাদেরকে সার্ভিস যেটা কমিটমেন্ট ঠিক রাখবেন मन कर ग्रेसा तरजायजे ना जाते शरियत बाहि शरियत आल्लाभ कर इत्यादि कथा बुझे चाहिए तरह शरियत लागे ना से व्यक्ति धारणा के कथा ध्यान धारणा ना कुदा শৈরতের বাইরে আর কোন শরীয়ত নেই সৈরত শরীয়তের বাইরে আবার শরীয়ত কি জিনিস তাহলে আর শরীয়ত কি বলে সুতরাং বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তিনি মূলত একটা কুপুরী আকৃদার পড়িয়ে রয়েছেন শরীরতের বাইরে কোন দিন ইসলামই মূলত আমাদের জন্য পালনীয় ইসলামের বাইরে আর কোন দিন আমরা পালন করার জন্য বাধ্য হইনি আর কোনো দিন আমরা পালন করার জন্য বাধ্য হই এবং ইসলামী শরীয়তের বাইরে কোনো দিন যদি কোনো ব্যক্তি নিজে আবিষ্কার করেন এটা তার ব্যক্তিগত দিন এটার জন্য তিনি অনুসারী হবেন এটা অনুসারী হন সে কাপ তার এক ছেলে আমার কাজিন কে পছন্দ করে কাজিন রাজি না থাকায় সে নাকি তাবিজ করেছে এদিকে আমার असुस्थे बरियत विधान अनुजास्त सकाल सन्धार सेग नियमित पालन कर विशेषकर रात शोवार समय आयतुल क्षीर पढ़ी सुरतुल बकर तीन आयात एक बार पढ़व शारिक विचनाज क्या सला বাংলায় দোয়া করা যাবে কিনা তো আপনি যদি বাংলা দোয়া যদি আরবিতে না জানেন কোন ভাষায় দোয়া করবেন য়া দোয়া করতে পারলেন না তারা দোয়াই আল্লাহ তারা গ্রহণ করল না এটি আল্লাহ রকুলের কাছে আল্লাহর বান্দা যে কোনো ভাষায় দোয়া করতে পারবে সেটি সরাাতের মধ্যে সরাাতের বাইরে সরাতে ভিতরে সর্বাবস্থায় যায় সর্বাবস্থায় মাঝে মাঝে দাম দিয়ে পছন্দের জিনিস কেনা যা বিভিন্ন জায়গায় খেতে যাওয়া কি अपचय पड़े अपचय खा सर भा दामी खबर खावा अपचय अंतर्भुक्त नामी खबर खावा अपचय मध्य अंतर्भुक्त नपचय माननी व्यवहार कर लेंटर को प्रयोजन नहीं अप्रयोजन स्वाभाविक भाव मना कर अतिरिक्त व्यवहार कर लगभग नष्ट कर लगना दुई ग्लस पानी खावा दरकार যে একই গুনা বার বার করে কিন্তু তবা করে সে কি মুস্তাকিফ না তবাকালীন করে কামাতে কথা গুনাকালীন রেস্তে কামাতে কথা আমরা আলোচনা করি নাই এটি আরেকটু স্টেজ উপরের স্টেজের আলোচনা যিনি গুনার মধ্যে রয়েছেন তার ইস্তে কামতের মাসালা এখানে আলোচনা হয়নি বুঝতে পেরেছেন কিনা এটি আরেকটু উপরের স্টেজের গুণা করেন গুণা করেন আর তবা করেন ফালতু তবা করছেন আসলে তবাই করেন কি আগে তবা ঠিক করেন বুঝছেন যে তবা করছেন কিনা তবা যদি ঠিক না হয় তাহলে আপনি গুণা বারবারই করবেন সত্যিকার তবা হচ্ছে গুণা থেকে ফিরে আসা তাহলে আপনি তবা করেন নাই আসলে আসলেই তবা করেন নাই তবা যদি কোনো ব্যক্তি তবা করলো অথচ গুণা করলো তাহলে সে তবা করেনি তবা করতে পারেনি বুঝতে পেরেছি এজন্য তবা মানে এটাকে তবা বরা হয় না তবা করতে হবে গুণা থেকে নিজেকে প্রত্যাবর্তন করতে হবে ফিরে আসতে তবার মূল কথা কোন ব্যক্তির মধ্যে অপরাধ বোধ জাগ্রত হলে সে ব্যক্তি থেকে ফিরে যাবে কিন্তু যদি কোনো বান্দার এই ধরনের ঘটনা ঘটে যায় তাহলে তিনি আল্লাহ আবুল আমের কাছে আবার প্রত্যাবর্তন করবেন আল্লাহ আবুল আমের কাছে আবার ক্ষমা ছাইবেন আল্লাহ কাছে ক্ষমা চাইবেন আমি আমার হয়ে গিয়েছে আমি आबार क्षमा चाची हमें क्षमा करू मैं तो अल्लाह सुबहन तला क्षमा करते मेहरबाणी में क्षमा करते सुभान स्थापित